السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده ومن والاه إلى يوم القيامة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا মৌলিক অধিকার সেই মূল থেকেই শুরু হবে আল্লাহর অধিকার এবং আল্লাহর বান্দাদের অধিকার আল্লাহর বান্দাদের বহু অধিকার নিয়ে আমরা বহু ধরনের আলোচনা করি কিন্তু আল্লাহর যে অধিকার সেটা আমরা ভুলে গেছি তিনি স্রষ্টা হিসাবে সে ব্যাপারে আমরা অতি সংক্ষেপে একটু আলোচনা করেছি তার প্রথমে অধিকার তার অধিকার প্রথম তাকে দিতে হবে এবং সেটা সেরেকবিহীনভাবে মধ্যস্থতাহীনভাবে ডাইরেক্ট তার পাওনাটা তাকে সরাসরি দিয়ে দিতে হবে তার স্বীকৃতির মাধ্যমে এবং তার এবাদতের মাধ্যমে এবং তার বিধিবিধান পালনের মাধ্যমে এখন আমরা আসি নবী সাল আলীসলাতাল্লাম মুহাম্মদ রসুল্লাহ যাকে আখিরি নবী করে পাঠানো হয়েছে যার পরে আর নবী আসবেন না এবং তার শ্রেয়ত পূর্ণাঙ্গ শ্রেয়ত যেখানে কোন সংযোজন বিয়োজন চলে না সেই নবীসল্ল আলী সালাতামের সম্মানের এবং তার অধিকার দেওয়ার হাকিকতটা কি আমরা তো কিছু আনুষ্ঠানিকতা বানিয়ে নিয়েছি নবীর অধিকার বুঝিয়ে দেওয়া অনেক কিছুর সাথে সম্পৃক্ত এ আমি একটা আয়াতে কারিমে তাল করেছি মানুষের জন্য কোন তাকে সারা পৃথিবীর মানুষের হৃদায়তের জন্য পাঠিয়েছেন এবং কোরআনুল করিমে আল্লাহ সরাসরি করিম সালামতে আল্লাহ তালাশ করেন আমি আপনাকে শাহিদ হিসাবে আপনি আপনার উম্মতের পক্ষে সাক্ষী দিবেন যারা আপনার বিরোধিতা করবে তাদের বিপক্ষেও রসুল্লাম সাক্ষী দিবেন এবং সংবাদ দানকারী। যারা তাকে এবং আল্লাহকে মানবেন তার দাওয়াতকে গ্রহণ করবেন তাদের জন্য রয়েছে শুভ সংবাদ এই মুবাসির অনাদির এবং তিনি ভয় দেখিয়েছেন সতর্ক বাণী শুনিয়েছেন এবং তার সম্মান তাকে শক্তিশালী করবে এবং তার সম্মান যথাযথ মর্যাদা তাকে তোমরা দান করবে দুইটা অংশ গ্রহণ করতে পারি একটা হচ্ছে ওই সময় যেসব সাহাবিগণ ছিলেন বা যারা আর মানুষ ছিল তাদেরকে দিনের ব্যাপারে সর্বধরনের সহযোগিতা করার জন্য আল্লাহ তালা এখানে বলছেন দিন প্রচারের ব্যাপারে শত্রুদের সাথে মোকাবেলা করার ব্যাপারে যার যতটুকু সহযোগিতা সম্ভব আল্লাহ আল্লাহতালা ততটুকুই এখানে করতে বলছেন ওই সময় আর আমরা যারা আছি এখন কে এমত পর্যন্ত রসুল সাল্লাহ আলি ইসাল্লামের দেওয়া দিনকে যদি আমরা যথাযথ যেখানে যেভাবে সম্ভব সেভাবে শক্তি প্রয়োগ করে যদি আমরা তা বাস্তবায়ন করতে পারি তাহলেই সেখানে রসুল সাল্লামকে শক্তি দিয়ে সহযোগিতা করা হবে এবং পরের শব্দ হচ্ছে মান্য করে সহযোগিতা করা হবে তাকসির সম্মান করতে হবে সম্মানটা কি ধরনের সম্মানের মধ্যে যেন অতিরঞ্জন না হয় আমার যেন কম না হয় আমরা বলবো যে রসুল্লাহামকে সম্মান করার দিক দিয়ে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে जान गुलू ना गुलू मान अतर अतरिक्त कथा और तक जाफा जेटा बच्चे रसुल्ला खिलाफ है यकम कथा ना बोला तो से क्षेत्र में आल्ला नबी सल्लाम निजे हादिसटी सही मुस्लिम वर्णित हो तुम्हरा अतिरंजित अति भक्ति देखिए এমন পর্যায়ে নিয়ে যেও না যেমন পর্যায়ে নাসারারা মারিয়ামের বেটা ঈসা আলী হালাতামের ব্যাপারে তারা ঘটিয়েছে ইহুদিরা বলছে ঈশা আলসালাম জারজ সন্তান তারা ঈশা আলসালামের মর্যাদা হানি করতে গিয়ে ইহুদিরা বলছে জারজ সন্তান যেহেতু বিনা পিতায় তিনি জন্মগ্রহণ করেছেন আর নাসারারা বলছে যে না জারদ সন্তান নয় তিনি এক স্বয়ং আল্লাহর বেটা তো একদল একজন নবীকে একদম নিচে নামিয়ে দিলেন আর একদল নবীকে উপরে উঠালেন উপরে আল্লাহ আল্লাহ পর্যন্ত নিয়ে গেলেন রসুল্লাহ সাল্লাম মানা করে বলছেন যে তোমরা এরকম না। করোনা আনা আবদুল্লাহ শুধুমাত্র আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল ফাকুল আবদুল্লাহ তাহলে তোমরা বলো আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল আল্লাহর রসুল এবং আল্লাহর বান্দা ছাড়া অন্য কিছু আমাকে না অতিরঞ্জিত করো না سورة كحفر شيش آياته زي تلوات كريكتور تقرطن قل إنما أنا بشر مثلكم يوحى إلي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحدة তিনি এক জায়গায় নয় এরকম অসংখ্য জায়গার ভিতরে নিজের ব্যাপারে তিনি বলেছেন বা আল্লাহ তালা নাজিল করেছেন যে হুয়া আবদুল্লাহি ও রসুল এবং আলী বিষয়টি নিঃসন্দেহে তিনি উপলব্ধি করেছেন যে তার ব্যাপারেও ঈসা আলাইসাল্লাম মত লোকেরা কিছু সীমা লঙ্ঘন করবে এবং সেই সীমা লঙ্ঘন থেকেই যেরকম হাদিস ভাই বলেছেন যে সালাম তাকে সারা বাড়াতে বাড়াতে নিয়ে ইবিন তারপরে ইলাহ পর্যন্ত আলী তাকে ইলা বানিয়ে দিয়েছে ঠিক আছে এই বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন যে আমি ইসলামী একজন তোমাদের মতো মানুষ মানে মানবীয় বৈশিষ্ট্য নিয়ে আমি মানুষের মধ্যে থেকে এসেছি জন্মগ্রহণ করেছি আল্লাহ মানুষের হেদায়তের জন্য মানুষই পাঠাবেন মানুষের হেদায়তের জন্য অন্য কোনো গ্রহ থেকে অন্য কোন ধরনের কোনো কিছু হলে তো আর মানুষের হেদায়ত হবে না বলা হচ্ছে আল না মালা কাল্লা যে আল না হো রা ফেরা কাকুরা বলতো যে একজন ফেরেস্তা কেন আসে না অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন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 মধ্যম পন্থা অবলম্বন করো এবং মনে রেখো যে তোমাদের কাউকে তার আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল্লাহু আলহ্লাম আপনিও নন তিনি জবাবে বললেন আমিও আল্লাহ রহমত জান্নাতে যেতে পারব না সেবরণ অ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 আমার জন্য কম না হয় আমরা বলবো যে রসুলকে সম্মান করার দিক দিয়ে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে যেন গুলু না হয় গুলু মানে অতিরঞ্জিত অতিরিক্ত কথা आर बा जाफा जेटा बच्चे रसुल्ला खिलाफ है यकम कथा ना बोला तो से क्षेत्र आल्ला नबी सल्लाम निजेन जो हादिसटी सही मुस्लिम वर्णित हो तुमरा अतर अति भक्ति देखिए এমন পর্যায়ে নিয়ে যেও না যেমন পর্যায়ে নাসারারা মারিয়ামের বেটা ঈসা আলী সালাতামের ব্যাপারে তারা ঘটিয়েছে ইহুদিরা বলছে জারজ সন্তান ঈশা আলসালাম তারা ঈশা আলসালামের মর্যাদা হানি করতে গিয়ে ইহুদিরা বলছে জারজ সন্তান যেহেতু বিনা পিতায় তিনি জন্মগ্রহণ করেছেন আর নাসারারা বলছে যে না জারদ সন্তান নয় তিনি স্বয়ং আল্লাহর বেটা তো একদল একজন নবীকে একদম নিচে নামিয়ে দিলেন আরাকদল একদল নবীকে উপরে উঠালেন উপরে আল্লাহ আল্লাহ পর্যন্ত নিয়ে গেলেন রসুলাম মানা করে বলছেন যে তোমরা এরকম করো না আব্দুল্লাহ শুধুমাত্র আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ রসুল ফাকুল আবদুল্লাহ তাহলে তোমরা বলো যে আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল আল্লাহর রসুল এবং আল্লাহর বান্দা ছাড়া অন্য কিছু আমাকে বলো না অতিরঞ্জিত করো না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 আমরা যেটা শাহুদ পড়িদু এবং বিষয়টি নিঃসন্দেহে তিনি উপলব্ধি করেছেন যে তার ব্যাপারেও ঈসা আলাইসাল্লামের মত লোকেরা কিছু সীমা লঙ্ঘন করবে এবং সেই সীমা লঙ্ঘন থেকেই যেরকম হাদিস ভাই বলেছেন যে যেম সালাম তাকে না সারা বাড়াতে বাড়াতে নিয়ে ইবিন তারপরে ইলাহ পর্যন্ত আলী তাকে ইলা বানিয়ে দিয়েছে ঠিক আছে ইমসা্লাম এই বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন যে আমি সার ইসলামী একজন তোমাদের মত মানুষ মানে মানবীয় বৈশিষ্ট্য নিয়ে আমি মানুষের মধ্যে থেকে এসেছি জন্মগ্রহণ করেছি আল্লাহ মানুষের হেদায়তের জন্য মানুষই পাঠাবেন মানুষের হেদায়তের জন্য অন্য গ্রহ থেকে অন্য কোনো ধরনের কোনো কিছু হলে তো আর মানুষের হেদায়ত হবে না বলা না মালা কাল্লা যে না হো আমি নিশ্চিত তোমাদের মতো একজন মানুষ তবে পার্থক্য আমার কাছে তোমাদের কাছে কিন্তু আল্লা নবী কে উঠাইতে উঠাইতে যে সেই শেরিক করে বসে হল না তো এখন আল্লাহ নবী কে কিভাবে সম্মান করেছেন যে একটা উদাহরণ করতে চাই যে রসুল ইলাহ বলে আল্লাহ দেখা যায় অনেকেই খুব তৃপ্তি পান যে রসুল সোল্লা সাল্লাম তিনি গায়ব জানেন এটা যদি খুব আনন্দ পায় যে যেন রসুলকে যথাযথ যা দায় উপরে অভিষিক্ত করলেন তিনি আলমুল গাইব বলে অথচ সরাসরি কোল্লা এই সমস্ত আয়াত তারা কি ব্যাখ্যা করে আমি আমি জানতাম তাহলে তো কখন শত্রু আসবে কে আমাকে আঘাত করবে কে আমাকে কষ্ট দিবে এগুলো সব আমি জানতাম সুবিধা দিয়ে আমি ধরতে পারতাম এই গায়ব জানা তো এটা মহান রবাহ আলমিনের বৈশিষ্ট্য এবং যে সমস্ত গায়েব ই মাগিবাত সম্পর্কে কিছু কথা বলেছেন সেটা আল্লাহর পক্ষ থেকে জেনে আল্লাহর পক্ষতে জানানো হয়েছে জি তাকে জানানো হয়েছে আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় এই বিষয় আলোকপাত করেছেন যা আমিও যখন জানাই তখন সে বলতে পারে জানানো হয়ে গেলে তো তখন আমাদের জন্য গায়েব হলো রসূলের জন্য তার গায়েব রসূলের জন্য সেটা গায়েব ও তো আল্লাহর পক্ষতে ইলম জানানো হলো জেনে তারপরে তিনি জানানো হলো যেমন আমরা আয়াতুল নবী বলে থাকেন যেটা আল্লাহ হলেন হাই আল্লাহর সেটা হচ্ছে রসুল সাল্লাম তিনি নুরের তৈরি তার দেহ এটা আদম আলা থেকে যে ধারাবাহিকতা আসছে সেটা নয় তিনি নূর দিয়ে তাকে বানানো হয়ে তার নাকি ছায়াও ছিল না পাক যেটাকে সবচেয়ে মর্যাদা মান মনে করেন সেটা মর্যাদা নাকি আমি যেটাকে মর্যাদাম মনে করবো সেটা মর্যাদা বান ইসের ধারণা ছিল আগুন মাঠের বেশি মর্যাদা পান খালাক্তা নেই খালাক্তা মেনতেই ফের তুল মর্যাদা কম দিলেন এখন যদি আমরা রসোল আসালামকে নুরে মুজাসম বলে ফেরস্তাদের সাথে সাদৃশ্য করে দিই তাহলে তো দেখা যাচ্ছে যে মাটির যেমন ভাবে করিম সাল নবী মনে করা এরকম একটা অনেক মানুষের ধারণা ঠিক অনেক মানুষের এটাও ধারণা যে তিনি সবসময় বেঁচে আছেন অথচ আল্লাহ তালা করছেন যে ইন্নাকা মামাইতুন নিশ্চয় আপনারও মরণ হবে তাদেরও মরণ হবে আল্লাহ জিও ক্লিয়ার হচ্ছে ও এত স্পষ্ট হয় যারা বলছে যে জিবর আলাম নবী কে খুঁজছেন যারা বলছে যে নবী কবরে জীবিত আছেন যারা বলছেন যে নবী গায়েবের খবর জানেন এসব আকিদে যারা রাখে তারাই হচ্ছে ভ্রান্ত আকিদের মানুষ তারাই নবী করিম সাল্ল আলি সাল্লাম যে মর্যাদার অধিকারী তিনি তারা সে মর্যাদা তাকে দেয় এসব কথা বলা এসব আকিদা রাখাই হচ্ছে নবী করিম সাল্ল আলি সাল্লামের পূর্ণ মর্যাদা না দেওয়া কেননা তিনি এরকম মানুষকে করতে নিষেধ করেছেন কবরের মাথা নত করার ব্যাপারটাই তিনি বলছেন पूर्ण मरजदा देने नबी कर मत चलि तुम्हारे मत खाई আমার সাংসারিক জীবন আছে যারা এইভাবে তাকে তারা বিশ্বাস না তাদের আল্লাহ বলছেন আমার কাছে সালাম পেশ করা হয় আমি উত্তর দিই আপনি তো মাটিতে মিশিয়ে যাবেন তাহলে তখন আপনি কিভাবে বলবেন তখন তিনি এরকম হাদিসে বলছেন তিনি জীবিত দেহ পার্থহা শেষ করি জি তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তিনি কারো সালামের উত্তর দেন आर को को तार जगते नहीं हाय सम पे बल्लाउल्लासे रुजी खाँव तारा जीवित रही तुम्हारा कैम भाव जीवित जाना तो, तो, तो आयातर क्षेत्र বুখারির হাদিসে বলা হচ্ছে যে একটা তখন নাজিল হলো যখন ওহুদের যুদ্ধে শাহাদত বরণ করলেন জন সাহাবি সত্তরজন সাহাবি ও শাহাদত বরণ করার পরে আল্লাহ পাক তাদেরকে ডেকে বললেন তোমরা কি চাও প্রথমে তাদের রুহুকে সবুজ পাখির আকারে রেখে জান্নাতের মধ্যে ছেড়ে দিলেন জান্নাতের ফল মূল যেখানে পাও সেখানে খাও তারপরে বলেন তোমরা আর কি চাও তো বলছে যে আমরা দুনিয়াতে আবার ফিরে গিয়ে আবার শহীদ হতে চাই তো এটা সুযোগ নেই এখন অন্য কিছু থাকলে বলো তো বলছে আমরা যে এখানে এত শান্তিতে আছি এই খবরটা যদি আমাদের মা বাবাকে বা নিজের আত্মীয় স্বজনকে পৌঁছানো সম্ভব হতো তাহলে ভালো হতো তখন আল্লাহাকে আয়াত নাজিল করলেন্লা তা সরুন তারা জীবিত রয়েছে কিন্তু তোমরা জানো না তাহলে শহীদের ব্যাপারটা যেটা জানলাম সেটা হলো যে জান্নাতের ভিতরে পাখির আকারে হলো কবরে নয় আর রসুল্লাহ সাল আল সাল্লামের সালামের উত্তর দেওয়ার বিষয় যেটা সেটা হলো যে আবুদাউদ্দ শরীফ যেটা আসছে যে রসুলের কবরের পারে কেউ যদি সালাম দেয় রাহু রু হেই আল্লাপাক তখন রুহুটাকে ফেরত দেন ফেরত দেওয়ার পরে রসুল সাল্লাম উত্তর দেন তো যাই হোক পুরাটাই হ্যাঁ এতবার জাখিয়া অতএব এ বেশে আমাদের জানা নাই কি অবস্থায় আছেন আল্লাহ পাক सठीक मरजदाधिकार आलोचना कर পরের আলোচনাটা ইনশাল্লাহ শুরবেন তাহলে পূর্ণাঙ্গ একটা পরিচ্ছন্ন ধারণা আপনাদের সৃষ্টি হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আলহামদুলিল্লাহ রবীন্দিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ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 প্রতি শুক্রবার রাত দশটায় বা সম্প্রচার সকাল সাড়ে আটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম হ্যাভন ওপশন ইউচে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 देख अर्धांगी ना तंगी प्रति रविवार रे साए पुन सम्प्रचार सकाल साढ़े नशे पीजी बांगल्